জামাতের মধ্যে পার্থক্য কি এদের সম্পর্কে জানার জন্য কিছু বইয়ের পরামর্শ দিবেন জি আলহামদুলিল্লাহ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান জামানায় বর্তমান যুগে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই যুগে সময়ে অধিকাংশ ভাই বোন আঁকিদা সম্পর্কে জ্ঞান নেই আঁকিদা কি জিনিস বিশুদ্ধ আঁকিদা কোনটি ভ্রান্ত আঁকিদা কোনগুলো এগুলো সম্পর্কে অধিকাংশ মুসলিম ভাই বোনই বর্তমানে জানেন না লেখাপড়াও করেন না জানার চেষ্টাও করেন না জানার কারণে আহলুস আকিদার মধ্যে নামে আহালুস জামাত আকিদার দিক থেকে শিয়া আকিদার দিক থেকে খারজি আকিদার দিক থেকে মোতাজিলা অর্থাৎ ওই আকিদাগুলোর ব্যাপারে স্পষ্ট জ্ঞান না থাকার কারণে ওই আকিদা গুলো এই আহলুসোনাবল জামাতের মধ্যে ঢুকে গেছে নামে আহলুসন্নাবাল জামাত मानलुसुन्ना शत शत बेदात कर बेदात के किसु मनपरे आहलुस दल आहल सुन्न जमान कब आहल फेर सम्पूर्ण विपरीत देखा जाए असंख्य सरक्रन्न जमात এই জন্য এটার মূল কারণ হচ্ছে ওই যে ভ্রান্ত আকিদাগুলো সে আকিদাগুলো সম্পর্কে জ্ঞান নেই আর এই আকিদাগুলো আজকের যুগের নতুন না এগুলো কিন্তু অনেক পুরাতন এগুলো সে সাহাবাইকেরামের যুগেই আপনার শিয়া ভ্রান্ত আকিদা তারপর খারেজি এগুলো সাহাবাইকারের যুগেই উৎপত্তি হয়েছে আর মোতাজিলা মুরঝিয়া এগুলো দের যুগে যুগে থাকে আলোচনা বা জামাতের মধ্যে ঢুকে পড়ে এখানে ভাই যেটা জানতে চাইছেন তিনটা আকিদা সম্পর্কে বলছেন মুরজিয়া মোতাজিলা খারেজি। মুরজিয়া যারা এরা হলো মুরজিয়াটা হলো এরজা থেকে এরজা মানে স্থগিত করণ বিলম্ব করা হইল একেবারে সহজপন্থী মানে মুরজিয়াদের মতে কেউ জান্নামে যাবে না সব জান্ন নামাজ না পড়লেও জান্নাতি নামাজ না পড়লে ইমান ঠিক আছে এই জন্য মুরজিয়াদের মতে ইমান হইলো শুধু তাজদি কেবিল জানান মানে শুধু অন্তরে বিশ্বাস করলে ইমান আমল না করলেও ইমান থাকে এই জন্য বাংলাদেশে নামাজ না পড়লেও ইমান থাকে কিন্তু মাজাব না মানলে ইমান থাকে না বাংলাদেশের অবস্থা হয়েছে আপনি নামাজ পড়েন না আপনার ইমান ঠিক আছে কিন্তু আপনি মাজাব মানেন না লা লামাজাবই ইমানে নাই মাজাব গুরুত্বপূর্ণ বাংলাদেশে তারা ইমানের সাথে সম্পৃক্ত করে না যে মানে আপনি রোকন কোন ইসলামের কোন রোকন ইসলামের কোন গুরুত্বপূর্ণ আমল যেগুলো ফরজ ওয়াজিব এগুলো পালন না করলেও ইমানের কোন ক্ষতি হয় না আর মুরজিয়াদের কথা হলো যে আল্লাপাক সব কিছুকে স্থগিত করে রাখেন এজন্য তারা কোনো কুফরি করলেও সাধারণে তার কাজটাকে তাকে কাফার বানায় না তারা বলে যে এটা স্থগিত থাকবে পরবর্তীতে কোনো সময় সে ঠিক হয়ে যাবে অর্থাৎ তাদের এমন এমন ভ্রান্ত আঁকিরা যে তারা সেরেককে কুফরকে হারামকে কবিরা গুনাকে এগুলোকে ইমানের জন্য কোনো ধরনের ক্ষতিকর মনে করে না এজন্য যুগে যুগে মানে মুরজিয়ার যে আকিদা ভ্রান্ত মতবাদ এগুলো মুসলিমদের মধ্যে ঢুকে পড়ে আমাদের দেশে মানে তারা নামাজ না পড়িয়ে যাবে বিশ্বাস করে নামাজ না ইমান আছে বিশ্বাস করে ইমানের কোন ক্ষতি মনে করে না তাহলে এদের আকিদাটা মুরজিয়াদের সাথে মিলে গেছে আর খারেজি যারা আল্লা হাত কাটার জন্য তো আমরা মনে করি খারেজদের কথা হলো না হাতই পর্যন্ত এখানে কাটতে হবে মানে হাতকে খালি পর্যন্ত নেই তারা কে আল্লাহ বলছে হাত কাটতে বলছে তো হাত বলতে এখান থেকে শুরু আপনি এখান থেকে কাটতে হবে এইভাবে প্রত্যেকটা মাসালা খারেজিরা হলো সবচেয়ে কট্টরপন্থী এবং তাদের মতে আমল না করলে সাথে সাথে কাফের। আপনি এক বক্ত নামাজ ছেড়ে দিচ্ছেন সাথে সাথে কাফের আপনার ই মানে নাই আপনি একবারে ইসলাম থেকে বের হয়ে গেছেন তারপরে কবিরা গুণা করছেন যে কোন একটা আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন আর আহালুসাম জামাতটা হলো এই দুইয়ের মাঝামাঝি মুরজিয়া এবং এই খারেজির মাঝামাঝি মানে একবারের তাফরিত না। মানে একেবারে চরমপন্থীও না আবার একেবারে শৈতল্যবাদীও না দুইয়ের মাঝামাঝি হলো আহলুসন্না জামাত আর খারেজিরা সবসময় কট্টরপন্থী তারা বেশি বেশি মানে জেহাদ করতে চায় জেহাদ করে শহীদ হতে চায় আর খারেজি হওয়ার মূলে যে কারণটা সেটা হলো মানে একজন মানুষ যখন হকের সন্তান পায় প্রথমে তখন তার মধ্যে উগ্রবাদিতা থাকে তার মধ্যে একটা গরম গরম বাপ থাকে আর যুবকরা বিশেষ করে যুবক যখন শহীদ ইসলাম সঠিক দিন যখন বুঝতে পারে তখন তার মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হয় সেই ছায় যে একেবারে সব জায়গায় হক কোন বেদাত কোনো সেরেক কোনো জায়গায় থাকবে না কিন্তু সেই যে কদিন আগে সেরেকের মধ্যে ছিল বেদায়াতের মধ্যে ছিল সেটা কিন্তু ভুলে যায় সে আরেকজনের মধ্যে সেরেক দেখলে বেদাত দেখলে এমন গরম এমন খেফা আজকে সব উচ্ছেদ করে দিতে হবে এটা থাকাটা স্বাভাবিক কিন্তু এটা কখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যখন কোন ব্যক্তির কোন আলেমের সেই আলেম কোরআনসন্দার বিশেষজ্ঞ এবং সঠিক আকিদের সঠিক মানহাজের কোনো আলেমের সোহবতে থাকবে তখন তার এটা ঠান্ডা হবে আস্তে আস্তে আর যদি সোহবত বঞ্চিত হয় তখন এটা আরও গরম থাকবে মানে সে আরো কট্টর হইতে থাকবে আরো চরমপত্তি হতে থাকবে বরাবর যদি সে কোনো কোনো আলেমের না থাকে। কোনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাহাবাই কেরামের সহবত বঞ্চিত যুবক খারেজি হয়ে গেছে মানে যারা সাহাবাই কেরামের সোহবত পান নাই সাহাবাই কালামের সোহবত থেকে দূরে দূরে ছিল এবং নিজেরা একা একা কোরআন হাদিস বুঝার চেষ্টা করছে মানে আলেম থেকে নাই। যে কোনাই ইসলামের ইতিহাসে খারেজি ছিল আজকের জামানায় দেখবেন যে যে সকল বাইরা আলহামদুলিল্লাহ যে সকল যুবক প্রথমে আল্লাহর দিনে আসে সহি আকিদা বুঝে সহি মানহাস বুঝে সহি দিন বুঝে তখনই তার মধ্যে একটা গরম গরম ভাব তৈরি হয় উগ্রতা তৈরি হয় এটা তৈরি হওয়াটাই স্বাভাবিক এজন্য দেখবেন মাঝে মাঝে কিছু কিছু ভাই আমাদের উত্তরা যায় এগারো নম্বর মসজিদে নামাজ পড়তে যায় তো তারা তো আশা করে যায় যে এখানে আমাদের সাইকে খোদ্া দিবেন সাইকে নামাজ পড়াবেন ওখানে তো একেবারে একশো পারসেন্ট সহি সুন্না অনুযায়ী আলোচনা হবে খোদ্া হবে চলাথ হবে এই আশা নিয়ে তারা ওখানে যায় যায় দেখে যে কিরে না এখানে তো ওই রকম হয় না তখন অনেকের মাথা গরম মানে তার কথা হইল যে এখানে এই দশ হাজার বারো হাজার মানুষ নামাজ পড়ে একদিনই আমাদের সাহেক বারো হাজার মানুষের সংশোধন করে ফেলবে একদিনই সব উলট মানে পরিবর্তন করে ফেলবে সব কারণ কোনো ধরনের বেদার থাকা যাবে না কিছু কিছু বাড়ির তো অনেক গরম যে ওখানে নামাজের পরে দিয়ে মুনাধাতো হয় এটা স্বাভাবিক কিন্তু এই গরম বাস্তবতার আলোকে এটাকে বুঝতে হবে সমাজের আলোকে সমাজের এই সমাজ থেকে প্রেক্ষাপটেক দূর করা আমার এত সহজ বিষয় না এই সেরেক বেদাত গুলো একদিন দুই দিনে জমা হয়নি এগুলো জমা হইতে অনেক সময় লেগছে এগুলো দূর হইতে অনেক সময় লাগে আপনার দাঁতের মধ্যে কতগুলো ময়লা জমে দেখবেন কিছু ময়লা আছে ব্রাশ দিয়ে গোষ্ঠলে চলে যায় আবার কিছু ময়লা আছে আপনি যত ব্রাশ করবেন যাবে না এগুলা দূর করতে হলে শক্ত মেশিন লাগে যন্ত্র দিয়ে দূর করতে হয় এগুলা লাগে না আমাদের সমাজের যে সেরেক বা দাঁতগুলো এগুলো ব্রাশ দিয়ে যাবে না এগুলো একবার শক্ত হয়ে গাঢ় হয়ে এগুলা বসে গেছে এগুলো আস্তে আস্তে আস্তে আস্তে দূর করতে অনেক সময় লাগে এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত দিতে হবে কিন্তু দাওয়াতটা আপনার উগ্রপন্থায় না দাবারটা গরম পন্থায় না আবার একেবারে শিথিল না যে সমাজে যাতে হক নাই আমিও সমাজের সাথে মিশে যাই এরকম মিশেও যাবে না আর কট্টরপন্থাও করা যাবে না দুইয়ের মাঝামাঝি আলোচন জামা আর কট্টর পন্থা অবলম্বন করে দেখা যায় অনেক যুবক প্রথমে সহি বোঝার চেষ্টা করছে এদেরকেই বিভিন্ন উগ্রপন্থীরা টার্গেট করে যেহেতু এই যুবকটা কিছু দিন বুঝছে দিনের দিকে আসছে তখন যারা খারেজি আঁকি দেয় চরমপন্থী আঁকি দেয় বিশ্বাসী বিশ্বের অনেকগুলো সংগঠন আছে যারা বিশ্বাস এই গোষ্ঠীগুলো তখন এই সকল সুন্না বোঝার চেষ্টা করে তখন এদেরকে কোরআনে কারিমের কিছু আয়াত উপস্থাপন করে তারা নিজের ব্যাখ্যা ভ্রান্ত নিজেদের বনগোড়া ব্যাখ্যা দিয়ে এদেরকে ভ্রান্ত পথে চেষ্টা করে ওই যুবকটা তখন কোনো শায়েখের কোনো বড় আলেমের যদি সহবতে না থাকে তো সহজেই সে খারেজি আকিদার দিকে চলে যাবে কারণ কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে জেহাদের ব্যাপারে যে আয়াতগুলোর অবস্থান প্রেক্ষাপট বিষয়গুলো ভালোভাবে অনুধাবন না করলে আপনি দেখবেন যে কোরআনে বলতেছে এই করো এইভাবে জিহাদ করো এইভাবে জিহাদ করো বা সে নিজে নিজে কোরআন বুঝে জিহাদের জন্য বাইরে গেছে ভাগল হয়ে গেছে এবং এদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই যুবকগুলোকে যেই অস্ত্রগুলো ব্যবহার করা হয় তাদের ব্রেন ওয়াশ করার জন্য একটা হল গজওয়াই হিন্দ ইদানিং যে জায়গাতে খালি গজওয়াই হিনদের প্রশ্ন করে এটার মূল কারণ হচ্ছে ওই উগ্রবাদী গোষ্ঠীগুলো যুবকদেরকে গাজওয়াই হিনদের হাদিসগুলো প্রয়োগ করে যে হিন্দের মধ্যে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে বিশাল ফজিলত দিবে এই যুদ্ধ কোনটা কয় সামনে একটা যুদ্ধ হবে এখানে ওই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে বাস আপনি এবার জেহাদের জন্য প্রস্তুতি শুরু করেন হাদিস তো পাইছেন কিন্তু হাদিসের ব্যাপারে শাইখুল ইসলাম ইমনি তাইমিয়া রহমান শাহ অনেকে বলছেন যে গজোয়াই হিন্দ কত আগে হয়ে গেছে এখানে কারণ ভারতীয় বোমাদেশে কতগুলা জেহাদ হয়েছে এই পর্যন্ত আমরা সেই সিন্ধু বিজয়ের আমল থেকে শুরু করে যুগে যুগে এখানে অনেকগুলা গাজোয়া হিন্দ হয়ে গেছে অনেক অধিকাংশ আপনার ওলামাদের মত হলেও গাজওয়াহীন হয়ে গেছে আর কেউ কেউ বলছেন যে হইতেও পারে কেয়ামতের আগে তো হইলে সেটার জন্য তো এইভাবে প্রস্তুতি নেওয়ার দরকার নেই সেটা যখন হবে তখন দেখা যাবে তারপরে আপনার আরেকটা হইল ইমাম মাহাদি ওই তার দাদ তারপরে আপনার এরকম কেয়ামতের কিছু কিছু যে আলামতগুলো এইগুলো নিয়ে উগ্রবাদীরা বেশি যুবকদেরকে এগুলা প্রয়োগ করার চেষ্টা করে যেইমা ইমাম মাহাদি চলে আসতেছে বা জেহাদের সময় হয়ে গেছে তুমি ইমাম মাহাদির দলে যোগ দিতে হইব ইমাম মাহাদি এরকম জিহাদ করার জন্য আসবে না দুনিয়াতে উনি একটা রাষ্ট্রের রাষ্ট্রের তিনি খলিফা থাকবেন তিনি ইমাম থাকবেন তিনি মাহাদি থাকবেন হেদায়তপ্রাপ্ত থাকবেন সুতরাং ওই মাহাদির সাথে জেহাদ করার জন্য কোনো প্রস্তুতির দরকার নেই তারপরে আবার দাতজাল এই জাতীয় মানে বিষগুলো প্রয়োগ করে উগ্রবাদীরা এই সকল যুবকদেরকে এ খারেজি আকিদার দিকে খারেজি মানহাজের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে খারেজি মানহাজ দেখতে অনেক সুন্দর বাহ্যিকভাবে মনে হবে এটা খুবই ইসলামপন্থী কারণ খারেজি যুবক যারা ছিল তারা কঠোরভাবে ইসলামকে মেনে চলতো কিন্তু তাদের আকিদা মানহাজ বিশুদ্ধ ছিল না আরেকটা বলছেন মোতাজিলা মোতাজিরা হল এদের কিছু ভ্রান্ত আকিদা রয়েছে এরা নকলের আকলকে প্রাধান্য দেয় এটা হলো এদের মূল বৈশিষ্ট্য মানে কোরআন হাদিসের যেটা সাথে বুঝে আসবে এটা ঠিক আছে যেটা আকলের সাথে মিলবে না এটা ঠিক নেই এটা হলো তাদের মূল একটা নীতিমালা আরেকটা হলো কবিরাগুনা করলে কাফের হয়ে যায় এটা হলো মোতাজিরাদের আকিদা তো এই আকিদা গুলো বর্তমানে মুসলিমদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়ছে এই মোতাজিরাদের এই এজন্য আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি যে আকিদা বিশ্বাস করতেছি এটার সাথে আহলুস জামাতের আকিদায় মিল আছে কিনা অনেকে মনে করে আমাদের শাহেখারা কেন জেহাদের ডাক দেয় না জেহাদের প্রতি উদ্বুদ্ধ করে না এজন্য দেখলাম যে আমাদের নামে ভিডিও বাইর করছে অনলাইনে আমরা হইলাম এই কি নাম দিছে আমাদেরকে আমরা হইলাম না নাম দিছে নামটা হইল আপনার সুন্দর একটা নাম দিছে সেটা হইল সরকার পন্থী হ্যাঁ সরকারি ইজারা প্রাপ্ত সরকারি ইজারাপ্রাপ্ত আমরা প্রাপ্তেহাদের কথা বলি না মানুষকে জেহাদের প্রতি করি না যুবকদেরকে আমরা সরকারের সমর্থনে কথা বলি এজন্য জন্য আমরা হইলাম সরকারি ইজারাপ্রাপ্ত সালা পিয়াল আমাদের উপাদিত হয়েছে তা আমরা অবশ্যই মনে করি নামাজ রোজা হজ জাকার এগুলো যেমন আলে মলামার থেকে শিখতে হবে জেহাদ ও আলে মলামার থেকে শিখতে হবে জেহাদ ও নামাজের মতো ইসলামের একটা তো আপনি শিখবেন বিধানিখবেন গোসল শিখবেন আলেমাদ অন্য জায়গা থেকে শিখবেন কেন যেখান থেকে নামাজ রোজা শিখবেন ওই জায়গায় জেহাদ শিখবেন তাহলে অন্য জায়গা থেকে আসা আনি ওইটা আপনাকে বিভ্রান্ত মতের দিকে বিভ্রান্ত পথের দিকে নিয়ে যাচ্ছে আর কোরআন হাদিস দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে কারণ যারা জাকাত অস্বীকার করছিল প্রথম আবু বকরাদের যাদের বিরুদ্ধে জেহাদ করছেন হেরাও কিন্তু কোরআন আয়াত দিয়ে দলে দিচ্ছে এজন্য কোরআন আয়াতের বিকৃত ব্যাখ্যা করে আপনাকে এইসব উগ্রবাদীদের দিকে খারেজের দিকে নিয়ে যাচ্ছে এজন্য ওই আয়াতগুলো ওই হাদিসগুলো বিজ্ঞ আলেমদের থেকে আপনাকে শিখতে হবে বুঝতে হবে আল্লাহ আল্লাপাক আমাদেরকে এই সকল ভ্রান্ত আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো বিশুদ্ধ আকিদা নিয়ে আল্লাহাক আমাদেরকে ইমানের উপরে জীবন জীবনযাপন করা তৌফিক দান করো আচ্ছা একজন ভাই বলছেন রমজানের পর ৬ রোজার পজিলত সম্পর্কে জানতে চায়। ৬ রোজার পজিল সম্পর্কে তো আলহামদুলিল্লাহ অনেক খোদ আলোচনা হচ্ছে ফেসবুকে ইন্টারনেটে সব জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে এটার শুধু নবিসাম এই পজিলতটাই মন না করছেন যে আনিব আলসারির সাল্লাম মিন রান্তাল কানা কাু মুসলিম সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লা বলেন মানসো আমার যে ব্যক্তি রমাদানে সিএম পালন করল সুম্মা আব্বাহু সি সওয়াল এরপরে সওয়ালের ছয়টি সিএম পালন করলো কানা তাহার সেই যেন একেবারে পুরা বছর পুরা বছর সে সিয়াম পালন করলো সোহানন্দ এটা অত্যন্ত প্রজিলত এই জন্য এটা আমাদের রাখার চেষ্টা করা দরকার তবে কেউ কেউ বানাইছে এটা রমজানের সাক্ষী রোজা এটা না থাকলে আবার রমজানের রোজা হবে না এইগুলা ভা কথাবার্তা এগুলার সাথে আপনার এগুলোর সম্পর্ক নাই এটা অনেক পজিলত ময় সিয়াম তবে নকল চিয়াম এটা পরজোনা ওয়া জীবনা রাখতে পারলে অনেক পজিলত না রাখলে কোনো অসুবিধা নেই জি আলহামদুলিল্লাহ ভাই যেটা বলছেন আল্লাহর কাছে নাম যতগুলো আছে শুধু ইয়া বার ইউ ইয়া আরও যতগুলো নাম আছে সবগুলো নামের উসিলা দিয়েই আল্লাহ সুবাহর কাছে দোয়া করা যায় এটা সরিয়া সম্মত উসিলা এটা বৈধ উশিলা আল্লাহ হোসনা ফাদা যে আল্লাহ সুবিহার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তোমরা এই নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কর তো সুতরাং এই নামগুলো দিয়ে নিঃসন্দেহে ওই ভাই আল্লাহর কাছে দোয়া করতে পারেন আছে কোনো অসুবিধা নেই মানে ফরজ নামাজ থেকে নলে বেশি মনোযোগ থাকে জি ঠিক আছে এটা তো মনের ব্যাপার এটা নফলে হইতে পারে বেশি তবে আমাকে ঠিক করতে হবে যে আমার ফরজ চলাথ হইল মূল ফরজ চলাতে এক রাখাত আর নফল এক লক্ষ রাকাত মিলে সমান হবে না এই জন্য ফরজ চলাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আর নকল চলা দরকার আছে নফল চলাতে হলে আমার যদি কোনো ফরজে ঘাটতি হয় কোনো অসুবিধা হয় আল্লাহ সুবানো তাহলে আমার নফল চলা দিয়ে এটা পূরণ করবেন তো মনোযোগ সব জায়গায় চেষ্টা করতে হবে এবং পরজ নামাজেও যাতে আমার খুজু হয় এটা চেষ্টা করতে হবে জি জি এটাই হয়েছে ইমাম আহমদ বিন ওই আপনার যে রুটি বানাইতেন উনি জিজ্ঞাসা করছিলেন আল্লাহ বলছে কোরআনে সব আছে মাধ্যমে যে বিষয়ে তোমরা জানো না সে বিষয়ে তোমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে জেনে নাও তাহলে যারা রুটি বানাই তো বিশেষজ্ঞ আছে না ওই বিশেষজ্ঞদের থেকে তুমি শিখে না এটা তো আল্লাহ আছে আচ্ছা আবার আব্দুলা করছে আপনি বলতেছেন যে পরচুলা লাগায় মাথায় তারপরে উলকি আকে তারপরে দাঁত সরু করে চিকন করে এই সকল নারীদের উপর আল্লাহ ল আল্লাহ যদি লানত করে আল্লাহ তো এটা কোরআানেই বলবে কোরআনের কোথায় আছে আয়াত দেখায় মহিলা আবদুল্লাহা কুমানো আমার রসুল তোমাদেরকে যা বলেন সেটা ধর শক্ত করে আর যেটা করতে নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো তা আল্লাহ বলছেন মানে আল্লাহ বলছেন সেটা তো কোরআানেই আছে তো বাইজিটা বলছেন মদ পানের ব্যাপারে সরাসরি নাম আল খামরু আলমাই সেরু আল আনসাহ আয়াত আছে সিগারেটটা নাম ধরে এরকম সিগারেট নাই। কিন্তু হারাম হওয়ার জন্য যতগুলো কারণ দরকার শরীয়তে সবগুলো কারণ সিগারেটের মধ্যে আছে এজন্যই জন্যই ওলামাইকরাম অনেকগুলা আয়াতের সমন্বয়ে ফটোয়া দিয়েছেন এটা হারাম এটা কবিরা গুণা কিন্তু সরাসরি নামে সিগারেট নাম ধরে নেই কিন্তু আল্লাপাক সূত্র বর্ণনা করে দিছেন কি কি কারণে হারাম হয় একটা কারণ হলো ইহার রেমো খাবাইস। খাবারটা যদি খাবাইস হয় সেটা মুমিনের জন্য হারাম তা খাবায় খাবার তো একটা না খাবাইস তো অসংখ্য খাবার আছে আল্লাহ যদি একটা একটা নাম ধরে ধরে বলেন তো পুরা কোরআন একটা তো খালি হালাল হারাম বর্ণনা করার জন্যই লাগবে এ আল্লাহ সব এক বাক্যে বলে দিছেন ইউহার রেমো আলাই হেমুল খাবাইস ইউহেল তৈয়বাদ যত তৈরি আর যত খাবস আসে সব আরাম এবার আমি হিসাব করে বের করব কোনটা কোনটা কোনটা কোনটা খাবাইস। তা আমরা বলছি না এটা সূত্র যে তৈ্যেবাত খাবার কেউ টয়লেটে খায় না আর খাবায়স খাবার টয়লেটেও খায় টয়লেটে আমরা কেউ আপেল খাই না কমলা খাই না আঙ্গুর খাই না বিরিয়ানি খাই না কিন্তু সিগারেট হ্যাঁ তাহলে এটা তো এবাদ হইতে পারে না এটা খাবাই এই জন্য এটা হারাম আল্লাহর আয়াত অনুযায়ী হারাম তারপর আল্লাহ বলছেন তাহলুকা তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না তো কোনো ব্যক্তি সিগারেট খাওয়া মানে সে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাকে বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন বিপদ তাকে গ্রাস করবে সে নিজেকে ইচ্ছা করে ঠেলে দিচ্ছে আল্লাহ বলছোলু আনপোসাগুন তোমরা নিজেরা নিজেদের হত্যা করিও না এটা তো নিজেরা নিজেদের হত্যা করার মতো নবীরা ইসলামের নীতি মালা হইল কারো ক্ষতিও করা যাবে না নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না আরেকজনের ক্ষতিও করা যাবে না সিগারেটের দ্বারা নিজেরও ক্ষতি হয় আরেকজনেরও ক্ষতি হয় এটা পরিবেশের ক্ষতি করে এটা সমাজের ক্ষতি করে অর্থনীতির ক্ষতি করে তারপরে শরীরের ক্ষতি করে শুধু ক্ষতি আর ক্ষতি এটার কোন উপকারিতা নাই সুতরাং জি জি ঠিক বুঝতে পারছি জিনিসটা যে একজন দোকানদার ভাই তিনি হালাল জিনিসও পেয়েছেন হারাম জিনিসও তিনি ছা বিক্রি করতেছেন আবার সিগারেটও বিক্রি করতেছেন এখন ভাই জানতে চাইছেন তার মোট ইনকামের উপরে টোটাল ইনকামটা হালাল হবে না হারাম হবে से हराम जिन एक बिक्री हाल जिन बीसा बिक्री ओक्कर हराम जिन बिक्री कर कारण सब इनकाम हराम से सीगारेट बिक्री कर ले सब इनकाम हराम आरोप से लुने चे इनकाम बैध क्योंकि दटतेनकाम हराम ग टोटाल इनकाम जेको क्षेत्र सब बीस पंचाशा भलो একটা আমি হারাম ইনকাম এখানে মিক্স করছি এটার কারণে কিন্তু আমার পুরোটাই হারাম হবে আরেকটা যেটা বলছেন যে একজন বলছেন যে একজন আলেম যে জারুদার জারুদে তার ইনকাম হালাল না এটা এটাও ঠিক না পোকাহেকার বলছেন হারাম যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাথে ছোট চাকরি হোক বড় চাকরি হোক যত ধরনের হোক হারাম কারণ আমি হয়তো সরাসরি সুদের কাগজ লিখতেছি না সুদের লেনদেন করতেছি না বা টাকা গুনতেছি না যিনি ব্যাংকের ধরেন ম্যানেজার প্রধান উনি তো টাকা হাতে না কারোর দেওয়া না ওনার সাথে তো টাকা তো লয় ক্যাশিয়ারের যারা ক্যাশে বসে তারা তো উনি তো কিছুই করে না উনি কাগজপত্রও লাগে না খালি মাঝে মধ্যে একটা দুটা সিগনেচার করে ওনার হালাল হবে না হারাম হবে সবাই হারাম হবে মানে এটার সাথে সম্পৃক্ত জারুদাত থেকে শুরু করে চকিদার থেকে শুরু করে বের করা যায় একটা আয়াতে আল্লাহ বলছে তা আনু আলাল ভীরে তাকোয়া ওয়ালা তাড় এবং তাকোয়ার কাজে একজন আরেকজনকে তোমরা সহযোগিতা করো ঘুনা এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না ওখানে আমি সুদী প্রতিষ্ঠানে ঝাড়ু দিতেছি মানে আমি সুদী প্রতিষ্ঠানকে সহযোগিতা করতেছি সুদী প্রতিষ্ঠানে চা এনে দিচ্ছি ওই সুদী প্রতিষ্ঠানকে আমি সহযোগিতা করতেছি এজন্য এই প্রতিষ্ঠান বা হারাম প্রতিষ্ঠান যেগুলো হারাম অবৈধ ব্যবসা করে অবৈধ উপার্জনের মাধ্যম এরকম প্রতিষ্ঠানের সাথে যে কোনো ধরনের সম্পর্ক থাকলেই সেটা হারাম সদ্বাল